لا للذي لا إله إلا هو الحي الخيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصططى الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وفراجا منيرا أما بعد طاعود بالله من الشيطان الرسيل بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك وقال جل جلاله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظرنا ثم ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم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 মেরে ভাই মেরে দু মে আশিজো আল্লু হু আমা নবালুহ আমাদের উপরে তিনটা স্থান কর করছেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে মানুষ রূপে পা রাখার চৌকি দিতেন ইমামী রহমদুল্লাহ আলী রাখছেন যে দুনিয়াতে যে মানুষ রূপে পা রাখতে পারলাম এই জন্য সুক্রিয়া আদায় করা আইন কেউ বলতে পারবে না যে আমি ডিমান্ড নোট আগে ভর্তি পরে মানুষ হিসাবে পারাচ্ছি ডিমান্ড নোট পর্যন্ত বিদ্যুতের লাইন আনতে হইলে টেলিফোনের লাইন আনতে হলে ডিমান্ড নোট কয়েক করতে হয় না কেউ এই কথা বলতে পারবে না যে আমি ইনসান হইয়া আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠাই যাই সেই মানুষ আরবের হোক চাই সেই মানুষ আজমের হোক দুনিয়ার কোন যে কোনো প্রান্ত দুনিয়াতে যে মানুষ রূপে আদায় করা আমি ডিমান্ড আগে ভর্তি পরে মানুষ হিসাবে পারাচ্ছি ডিমান্ড পর্যন্ত বিদ্যুতের লাইন আনতে হলে টেলিফোনের লাইন আনতে হলে করতে হয় না কেউ এই কথা বলতে পারবে না যে আমি দরখাস্তের মাধ্যমে ইন্সান হইয়া দুনিয়াতে পার্লা তো নির যে কোনো প্রান্তের হোক কালো হোক আর সাদা হোক ওই আফ্রিকার দুনিয়ার কোনায় গুটগুটে কালো যার কোন চেহারাও নাই ঢঙ্গ রঙ নাই ওকে মানুষ হিসাবে দুনিয়াতে যদি মানুষ হিসাবে দুনিয়াতে পারা না পারতাম তাইলে শ্রেষ্ঠত্বের মুকুটও মাথায় লাগত না মানুষ হিসাবে পারাকি বিদায় সেরা শেষত্বের মুকুট আল্লাহ আমাদের মাথায় পড়ায় কিরকম শেষত্বের মুকুট আল্লাহ পড়াইতেন মানুষকে যখন আল্লাহ পয়দা করতেন তো ফেরেস্তারা প্রথমেই বলছিল আল্লাহকে আচ্ছা আলু কিহা মাইহা ওয়াস্ত্রি কুদ্দিমা কেন বানাবেন কেন বানাবেন জমিনে যাবে যা করার তাই করবে যা করার তাই করবে একদিন আসবে আর মারামারি কাটাকাটি করা জমিনকে রক্তাক্ত করবে অনাহান অনুসাপ বিহ অনুকাদ্য আপনার যদি প্রসংসার প্রয়োজনই হয় তো আমরাই তো যথেষ্ট কেননা মেরে কোনো ব্যক্তিত্ব নাই এই অভাব নাই কিন্তু কেউ এই তথ্য কে পর্যন্ত আনতে পারবে না আসমান কতটুকু লম্বা কতটুকু পাশ পারবে বিজ্ঞান এত বড় পিতা বানাইছে দুনিয়ার থেকে সূর্য কোথায় কতটুকু দূরত্ব মাইপা বৈলা দিতে থেকে তের লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কিছু না এত বড় পিতা তোমাদের কাছে আছে তোমার আকাশটা মাইপা বৈলা দোক না কতটুকু লম্বা কতটুকু পাশ আল্লাহ রসুল বোয়া দিতে আল্লাহ আল্লাহিত কেউ জানে না কোন না কোন নদী লম্বা হতো সামনে কতটুকু এতটুকু জানে রসুল সমা লু কহালিলা প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে সামনে ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট এরকম ওইখানে চার আঙ্গুল জায়গা খালি নাই এক রেবায়তে আছে আর বাহাতু আরেক আছে মাওবা ও এক দিঘা অথবা চার আঙ্গুল জাগা খালি নাই হল কিন্তিল কাস দ্বিতীয় সামনে ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট ওসামাবাদ চার আঙ্গুল জায়গা খালি নাই এক রেবায়তে আছে আর বা আরেক রেবায়তে আছে মাওদা ও এক অথবা চার আঙ্গুল জাগা কোথাও খালি নাই দুনিয়াতে যে মানুষ রূপে পারাতে পারলাম এই জন্য শুক্রিয়া আদায় করা আইন কেও বলতে পারবে না যে আমি ডিমান্ড নোট আগে ভর্তি পরে মানুষ হিসাবে কেউ এই কথা বলতে পারবে না যে আমি দরখাস্তের মাধ্যমে ইনসান হইয়া দুনিয়াতে পারাকি আল্লাহ তো নিরেক আর শুধু আর শুধু কোন যে কোন প্রতার সামনে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 লমা ইসামী কলকাতার সামনে নোয়াখালীর স্টেডিয়াম এর সামনে ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট এরকম প্রত্যেক আসমান ঐখানে চার আঙ্গুল জায়গা খালি নাই এক রেবায়তে আছে আরবাত বা আরেক রেবায়তে আছে মাওবা ও শিবির এক দিঘা অথবা চার আঙ্গুল জাগা কোথাও খালি নাই হল কিল পাল সামনে ফুটবলটা যেরকম ছোট আকাশ দ্বিতীয় চার আঙ্গুল জায়গা খালি নাই এক রেবায়তে আছে আর বা রেতে আছে মাউবা ও শিবির এক অথবা চার আঙ্গুল জাগা কোথাও খালি নাই হল কিনা কুতো মা কাস্টার সামনে ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট এরকম ওইখানে চাই আঙ্গুল জায়গা খালি নাই এক রেবায়তে আছে আর বা আরেক আছে মাওদা ও এক দিঘা অথবা চার আঙ্গুল জায়গা কোথাও খালি নাই إلا ملائكة قائم راكع جا من أول خلقه إلى يوم القيامة لا يلتفت طرفة عين يسبحون بتسبيح ربي ويقدشون بتقدير ربي ويكبرون بتقدير ربي, ربي كنو في رشته تشتي لغنة كنية كامت আল্লাহর আল্লাহর পুত কবিদ্রতা বর্ণনায় রথ চোখের পলক জপা না। কেমতের দিন কি বলবে মা আবাদনা কাহা আপনার আবাদতের যতটুকু শান আর মর্যাদা অধিকার ছিল আমাদের দ্বারা সম্ভব হয় নাই আল্লাহ যখন মানুষকে বানাই তে এই কথা বইলা তা জানো না দরখাস্ত ছয় দাবি না নয় দাবি না বারো দাবি না দুটা দাবি আল্লাহ বলতে বলো কি দাবি তখন এক দুনিয়া মানুষ বানাই ফেলতেন দুনিয়া এদেরকে লিস্ট দিয়া দেন যাদেরকে আমি দশে কুদরত দিয়া বানাইছি মানুষ কালো হোক কেরকমই হোক হাতের ছোয়া যদি না তাইলে এই কুটকুটে এটা তো মানুষ হইতেই পারে না এটা ফেরেস্তা আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর না ওইখানে তো আমার হুকুম লাগছে আর এইখানে আমার দত্তে কুদর লাগছে নাইলে এই পানি এত সুন্দর রূপ নিয়ে আল্লাহর আল্লাহ বলে আমার আমরা কই জামু আল্লাহ লাহমু খেদমত যে বা খ্যাতমত যতই লাফ আর পাল এটা পরিচালিত আধিপত্য নেশায় চুর চুর তরঙ্গে তো চুর বুঝুন না নেশায় ভেঙে গেছে একবারে মত বডিগার্ড কয়জন মুসিবত আসলে বলে আন্তরূপ আল্লাহ মুসিবতে পড়ছে দিব না বাঁচায় আল্লাহ বলে আসপাত তো মরার জায়গার বেরিয়ে যখন তাই রক্ষা করিস না তখন হাঁটু পানিতে আল্লাহ হেফাজত করেন নাই তো শুধু বডি আল্লাহ বলে তোমার কোন বডিগার্ড এর প্রয়োজন হইব না এইখানে মেশিনের দরকার আছে না এইখানে মেশিনের দরকার আছে মেশিন বোঝেন আবার একজন কণ্ঠ নালিতে বসায় দিছে ইউনাই যে মা পানি খাদ্য আর শ্বাসের ভিতরে পার্থক্য করতেছে তখন হাতের হরেন ছিল চাইপা চাইপা পা করত ঠিক না আল্লাহ একজন ফেরেস্তা এখানে বসায় দিছে যে হাটকে পাঞ্চ করতেছে এমনি পরিচালিত হইতেছে না এনে পরিচালিত হইতেছে না খাদ্য নালির উপরে একজন হ্যাড পোস্ট অফিস আছে না সবকিছু সাপ্লাই হয় সব ইউনিয়নের চিঠি গ্রামের চিঠি ওইখান থেকে সাপ্লাই হয় কেস্টমার কে চালাইতেছে খাদ্যের টিকা যত উপাদান প্রয়োজন সব বাহির করতেছে আবার অগণিত ফেরেস্তা তখন তার গতি থাকে পাঁচশো ষাট কিলোমিটার কি ঘন্টা পাঁচশো কিলোমিটার জন্য আছে পোটার সাথে একজন নির্ধারিত করতে সে হাতের উপরে খেলতে খেলতে নিয়ে আসে যাতে তার গতি কমতে থাকে মানুষের উপরে যখন পোটা পড়ে তখন মাত্রা আট কিলোমিটার থাকে তোমাকে সর্বপ্রথম তোমার উপরে আল্লাহ আদায় করা এমনি পরিচালিত হইতে হবে না বিজ্ঞান আজ পর্যন্ত কিছু পায় না মানুষের চোখের ভিতরে যে এরকম কি উপাদান আছে যেটা দিয়া দেখা যায় জব এটাই আসবে যে তুমি পাবে কোথেকে তো আল্লাহ কুদরত বৈশা আছে ওই কুদরত দেখতে দেখাই দেখা যায় না ঠিক না খুঁজে পায় না যে এখানে তেরো কোটি ক্যামেরা কোথায় ফিট করছে এরকম কি লেন্স লাগাই দিতে যে তেরো কোটি ক্যামেরা এক চোখের ভিতরে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা جنو میرے دوستو اللہ ر سروپ رم سی مسلم جنم دیتے دن پر سروپ جو دنیا, دنیا آپ سے اللہ اللہ انہ محمد এই জোনি সর্বপ্রথম কানে আসতে ঠিক না রেহসান আজকে ইসলামের মর্যাদা বুঝে আসতেছে না হ্যাঁ একদিন বুঝে আসছে আজকে বাজার নাই আজকে তো বাজার হলো মালের নোটের বাজার ঠিক না পরের বাজার আধিপত্যের বাজার ক্ষমতার বাজার ছয় সম্পত্তির বাজার আজকে তো ইমানের ইসলামের বাজার নাই ঠিক না যদি থাকতো ইসলামের পদর থাক। আর বড় দিলের ভিতর থেকে তাইনা বাহির করে আল্লাহ ইসলামের ভিতরে আমাদেরকে জন্ম নিচ্ছে ফুলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এক একটা পাড়া খাট দিতে নবীরা পর্যন্ত লালাই তো ছিল কিতাবে পাওয়া যায় বাদায় নেহায় আসে শুধু দানিয়া নিজের কাফন আর দাফন এই উম এই উম কাছে সারা জীবন দোয়া করা আল্লাহ ওনার দোয়া কবুল করছে ইরাক যদি স্বাধীন হইতে আবু মুহূ নিজ হাতে ওনাকে দাফন করছেন উম্মতের বড় মর্যাদা এই জন্য আল্লাহর তিন এসান আমাদের উপরে তিন বড় বড় আল্লাহ আমাদের আহতিন ওরকমই আল্লাহর উপরে দয়া কর আল্লাহ এস্তানের দরখাস্ত করতেছে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহরের ভালোবাসা আমাদের সামনে ভালোবাসার জালে বেড়ায় যদি আল্লাহবাস আটকাফি বতমিহা যদি আমি মাটিকে হুকুম দেই তুই চলতে চলতে প্যাটের ভিতরে চলে যাবি চলে যাবে না ইন্ডোনেশিয়ায় দুই বছর আগে ঠিক না আড়াই মাস পরে আমি গেছি সুনামিখ পরে জাকার্তার থেকে দুই ঘন্টা প্লেনে গেছি যুগ জাকার্তা সাড়ে তিনশো কিলোমিটার চলছি তখনও দেখতেছি উদ্ধার অভিযান চলতে পেয়ে সাড়ে তিনশো কিলোমিটারের ভিতরে একটা গাড়িও নাই তখনই দাঁড়ায় মনে মনে আসছে যে আল্লাহ এইখানে হুকুম দিয়া দিয়ে দিচ্ছিলেন যদি আমি মাটিকে হুকুম দেই তুমি চলতে চলতে প্যাকে চলে যাবে ঠিক না এক মিনিটের ভূমিকম্প যদি আসে তাহলে মাসবি চৌমুহনী কিছু পাওয়া যাবে না পাওয়া যাবে হ্যাঁ আবার বলে লাও আমার তোর বা যদি আমি জন্য যথেষ্ট হবে সত্য কি সত্য না চতুর্দিগি তো পানি হেত্রিশ বাঘল বাকি ঢেই তো জল একটা ঢেউ থেকে উঠাবে গড়ায় ওইখান যাবে আবার বলতে যদি আমি হুকুন দেওয়ারই না কোরানে হাসান ও আহ চিৎকারের ফেরেস্তা বলছে কাম সাই হাসানি আর চিৎকার পাঠা দিব আল্লাহ বলছে একটা চুটার কোন প্রয়োজন হবে না যারা পাহাড় কে খা ঘরের ভিতরে থাকে যান বেশি দূরে না দেখা আসেন এখনো আছে লেবানলে যান দেখা আসেন আছে দেখা বেশি দূরে না আর কে তো উন্মুখ দেখতেই চায় না সমস্ত দিলকিত যাকে আল্লাহ বলতে বলা আর শোনাবিম জান না সোনার টিকা ষাট দূরে আর একটু আগে বাড়েন এগ্রিকালচার কমে সবা দেখা আসে ধর প্রত্যেকটা বিল্ডিং ছয়তলা একটা বিল্ডিং এর একটা ছিলকাও এখন পর্যন্ত ওঠে নাই আর কেমন পর্যন্ত মনে হয় উঠবে না রাস্তাগুলার একটা রাস্তার কোথাও একটা ইটের স্তনও ভাঙ্গে নাই কেরামত পর্যন্ত ভাঙবে না কেননা আল্লাহ রক্ষিত রাখতেছে আধিপত্য মালওয়ালা পদওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা দের কে আল্লাহ দেখাবে কেরামত পর্যন্ত দেখো দেখো দেখো এই জন্য মেরে ব্যস্ত মেরে ভাইও মেরে আদিজ আল্লাহ পাক ওই নদীর উম্মত আমাদেরকে বানাইছেন দাফন করে আর কি করে দাপন পাড়ায় দাফন করা দেয় আবু দাফন করছেন দাপন পাড়ায় ইরাকের ভিতরে ওনাকে দাফন করছেন এই জন্য ইমাম গাজ আলী তিন ইস্তান আল্লাহ আমাদের কাছে ছয়া আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না শুধু সফলতার সম্পর্ক আমাদের সাথে কামিয়াবো তোমরাই হবা নাকাম হবা তো তোমরা এটাই বলতেছিলাম এক সম্পর্কের মহাব্বতের চালে আমাদের সাথে জড়ায় নাই আল্লাহ চিৎকারের ফেরেস্তা দিয়া ধ্বংস করতে বাতাসের ফেরেস্তা পাঠাই দিলেন বেশি বাতাস পাঠান নাই শুধু সুয়ে তীব্র পরিমাণ জাগা দিয়া বাতাস ছেড়া দিতে আর আল্লাহজনকে উঠাইতে আপসে বেড়াইতে তারপরে লম্বা লম্বা সুপারি গাছের মতো আল্লাহবাসি করতেছি না এই জন্য আদি যে কুস্তিতে আছে আবী লাইল তুই রাত্রে নাফরমানি কর্তুর আমি ঢাইকা দিই দিনে কেউ জানে না তুই রাত্রে কি করত্রে কেউ জানে তারপরে আগে বসে লু কালা সাবান নাচ মানুষ বড় তোরে সালাম করে যদি তোর বুলতুরুটি খুলে তো মানুষ তোরে সালামের জায়গায় সুতামার ক্ষতি সব এরম গুনা নাই জীবনে যদি সাতদারি না করতেন কোথায় চলে যেতাম ভালোবাসার চালে আল্লাহকে বলে প্রতিদিন আল্লাহ আমাকে অনুমতি দেন না প্রতিদিন মাটি আল্লাহকে সত্তর বার বলে আমাকে অনুমতি দেন না আল্লাহ বলে কি করবা সবাইকে তোমার না ফরমানি করে সারা দুনিয়া মিলা পারবে একটা দানা বানাইতে না এই জন্য কুস্তির ভিতরে বলছে ইয়া ইবেন আদাম বল এখন তো তুই ধানা ধান বল বলনা নিজেই জবাব দিতে মানুষ জবাব করতে গিয়ে দিদি থাকলে না দিদি কল্না নিজেই জবাব দিতে খালা প্রতিদর কি আমি আমার কুদ্রবিয়া বানাই ভালোবাসার চালে যার কারণে চক্ষু দিয়া দেখে তোমার তোমার ফরমানি করে আপি তোমার কান দিয়া শুনে তোমার না ফরমানি করে নিকা নিকাওয়ায় আসি তোমার জবান দিয়া বলে তোমার না করে জিবা এত বড় প্যাথোলজি সেন্টার টাচ করে আর বুলে দেয় আর বলে টাচিং আর বলে টাচ আর বোলা দেয় ঠিক না নাককে আল্লাহ এত বড় কেমিস্ট্রি বানাইতে যেমিস্ট্রি আর কেউ নাই যার সঙ্গে তাই বলবো গোলাপ চাম্বেলি এইটা সেইটা গোলা জমিন করে তোমার নাক দিয়া শ্বাস প্রশ্বাস নাই তোমার না তোমার আকল দিয়া ভালো সব কিছু বুঝে আরে বেড়ে দোস্ত আকল আল্লাহ গুস্ত দিয়া বানায় নাই এরকম জিনিস দিয়া বানাইছে কেউ জানে না এটা কি দিয়া মগজ বানাইছে না আড়াই প্যাস দেওয়া যায় তার ভালোবন্দ বোঝে তোমার না তোমার মানি করে সত্যকে বুঝতে চায় না নিশয় আর মত অসত্যের উপরে চলতে চায় ভালো মন্দ বোঝে অয়াক বিয়াদি কাছি তোমার দেওয়া হাত দিয়া করে অয়ামসি বিরিজ লি কা তোমার দেওয়া পাও দিয়া চলে অয়াত তাকে তোমার দেওয়া শক্তি দিয়া গর্ব আর গর্ব কাটার প্রশ্নই ওঠে না তোর ছিল না গলার প্রশ্নই ওঠে না ওলা এলাকা আটলুন তুমাইয়ের আকল তোর ভালো পূজার ক্ষমতা রাখছো না ওলা এলাকা সলবুন তিল তুর চিন্তা ভাবনা উঠানের কোন ক্ষমতা ছিল না আমি পালতি আমি পালতি এখন তুই অনেক বেশি বোঝে আসে পালতি আমি তোকে কিভাবে পালতি শুন শুন চাল তোলা তোর জন্য সবাই দিলে ভালোবাসা চাল আমি দিতেই তাই না হৈলি মিষ্টি খাওয়াবো ভালোবাসার চাল আল্লাহ মা অবর্ণনীয় কষ্ট কে সহ্য করতে প্রথম বাচ্চা সময় মা কিরকম কষ্ট হয় কিন্তু যদি কানে কানে জিগায় খুশি নানারাজ কান্না শিখাইতিমিয়া যখন কান্না সুর তুলছ তো সবাইকে তোর দিকে দৌড়ে আন দৌড়াইতে দুশ্মন পর্যন্ত বলতে কেমন মানুষ পত্তা খানতে খানতে খান তারপরে ধরে না আবার আল্লাহ বলতে আল্লাহ নিজেই বলতে তুই না খাইলে কাউকে খাইতে ও দেয় নাম হত্তা টানাম খালা ধর পরিবর্তন হইতেছে কিন্তু কেউ ঘুমাইতেছে না বাচ্চা ঘুমায় না কেন ঘুমায় না কেন ঘুমায় না কেন ওই জমির এই কথাই আল্লাহকে বলে আল্লাহ তোমার সব কিছু সত্যি তোমার তোমার শিখানো আল্লাহ তুই মারপাটের তুই অভ্যয় তো আমি শিখেছি বলে অক্ষর বন্ধুই কোথেকে জানবি ওই আল্লাহ ভালোবাসা চালে দেখ খালা ধরছে কুল পরিবর্তন হইতেছে কিন্তু কেউ ঘুমাইতেছে না বাচ্চা ঘুমায় না কেন ঘুমায় না কেন ঘুমায় না ওই জমিন এই কথাই আল্লাহকে বলে আল্লাহ তোমার সব কিছু শক্তি তোমার এই জন্য লাগে আল্লাহ বলে কোনটা যা হেলাম তা আল্লাহ তুই মারপেটের থেকে অভ্যিখি বলে অক্ষর বন্ধুই কোথেকে জানছিস ওই আল্লাহ ভালোবাসা চালে দেয় তখন আল্লাহ জবাব দেয় ইনকানু যদি দিনে ফিরা আসে তো আমি বুকে জড়াই আনিবো আমার না চুক দাঙ্গ আমার চেয়ে বড় দাতা কি আছে আল্লাহ স্থান করে আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না প্রত্যেক ব্যক্তির কাছে আল্লাহ যা চায় সেটা হলো সেজন্য আল্লাহ আর হুকুমের উপরে চলে নবীর তরিকার উপরে চলে সফলতার সম্পর্ক আমাদের সাথে কামিয়াব হইলে আমি হব নাকাম হইলে আমি হব কোন সৃষ্টির সাথে সফলতার সম্পর্ক আল্লাহ চলেন না যা সে ইব্রিল হোক না কেন আগে তুমি তোমাকে আমি যা দিচ্ছি এই জন্যই ইমাম গজার ইলেকশন যদিও আল্লাহ বলতে আল্লাহ নতুন বসলে তোমার জীবন শেষ হয়ে যাবে গয়না শেষ করতে পারবে না তুমি বলতে বাহিরের নিয়ামতো রাখ এক শরীরের ভিতরে যে নিয়ামত দিতে এটা বলতে গেলেই তোমার জিন্দগি শেষ হয়ে যাবে গেলেই শেষ হয়ে যাবে এই জন্য সর্বপ্রথম ফরজ আল্লাহ প্রত্যেক ব্যক্তির উপরে এটাই করতেন কু আন কুকু তুমি তোমাকে বাঁচাও কোথেকে বাঁচাবো চাহান্ন থেকে বাঁচাও বাঁচাও আগে তোমাকে প্রত্যেক ব্যক্তির উপরে ফেরত আর আল্লাহর দাবি আর আল্লাহর চাওয়া আর আল্লাহর এসান এটাই এসানের বদলা আল্লাহ এটাই চায় যে আগে তোমাকে যা কিছু আমি দিছি বদলায় তুমি তোমাকে তুমি তোমাকে বাঁচাও কিশোর মাধ্যমে আল্লাহর রুটুমের উপরে উঠার মাধ্যমে নবীর তরিতার উপরে উঠার মাধ্যমে আমাদের উপরে ঠিক না খবর নেই পাঁচ নামাজি মুসল্লি হয়ে গেছে বস আল্লাহ রেহসানের বদলা দিয়ে না না না ফেরেস্তাদের হাদিস আছে ফেরেস্তারা বলে নামাজি যদি জানতো সে জানে না দিদায় নামাজ শেষ করা চলে যায় দৌড়ায় বাহির হয়ে যায় মেরে দোস্ত মেরে ভাইও সর্বপ্রথম এটার ভিতরে আল্লাহর হুকুম নবীন তরিকা পয়দা করবীরিকার উপরে আল্লাহর হুকুমের উপরে উঠ আর এটার উপরে উঠা সহজ না এত সহজ না যদি এতই তাইলে যারা নবীদের সহগতের ভিতরে ছিল তারা সর্বস্ব লুটায় দিতেন না তারা আমাদের চেয়ে কম বোঝে না কম বিদ্যা তাদের নাই কম এলেন্ট তাদের নাই যারা নবীর সহগতের জন্য ইন হম কে আপনার সাগরি জিজ্ঞাসা করছিল যে হজরত বহুত দিন আপনার দরবারে রইলাম আমাকে এরকম একটা কথা শিখে দেন না যেটার উপরে আমল করলে দুনিয়া খেরাতে এরকম একটা কালিমা দিতে না হরফা চার চব্বিশ টা হরফ না কালিমা তুমি যদি তোমার জীবনকে ইতালিমার উপরে দাও তাকে ভাবতে পারে এটা মন গড়া কোন মন গড়া জিনিস না এটা কোন মন গড়া জিনিস না উপরে উপরে অনেক জিনিস পাওয়া যায় কিন্তু মুখটা কুরাইতে গেলে সমুদ্রের নিচেই যেতে হয় মানুষকে আল্লাহ জলারুহো আমা নওয়ারহু ওই জিন্দেগি দান করেন যেই জিন্দেগীর শেষ পরিণাম হলো ওই সফলতা যেই সফলতার শেষ সীমা আল্লাহ নিজের হাতে সালামের মালা পড়া দেন দুই ঘন্টা লাগবে ওই হাদিস পড়তেই শেষমেশ বলতে সমস্ত সৃষ্টির সালামের পরে যখন জান্নাতের দুয়ারে পচবে জঙ্গনাত আল্লাহ খুলবেন আল্লাহ করবেন ইয়ী ও উন্মতি রব্বি আমার করবে স্বাগত জানাবে আর জিজ্ঞাসা করবেন সালাম সমস্ত সৃষ্টি সালাম দিতে দিতে দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছে শুধু এখন সালাম বাকি আছে আলমীর রব্বুল আলমীর সালাম বাকিয়া আর সবাই সালাম শেষ হান্ন ইসরাইল লেখতে বাধ্য হয়েছে যা আচু মুহাম্মদ কে তেলাবি মুহাম্মাদের সৈন্য তেলাবি পোচা গেছে পাঁচ মস্তি তেলা আছে চার ভিতরে পাঁচ কাম হয় ইসরায়েল ওই আফ্রিকার জঙ্গল ও দেখে আসছি জঙ্গল দেড় মাস আগে আসছি আমি দেড় মাস ও হয় নাই সুদান ইথোপিয়া কেমরুন চাদ, নাইজের নাইজেরিয়া ওই জঙ্গলও দেখছি এই কাম হইতেছে জঙ্গলে এখন দোয়া করতে হবে আল্লাহ পর্দা কে খেলা দাও পর্দা কে খেলা দাও আমি একানব্বইতে সময় লাগাইছি দুবাই সৌদি আরব তারপরে নিরাপত্তার নিরাপত্তার আমি নব্লা খুশিতে বলে তার রাজের মধ্যে ওই কাতরে দাজ্জালের মধ্যে পাঁচ কিলোমিটার দূরত্ব আলে মামাকে আমার বন্ধু এখন ভালো প্রতি বছরই বাংলাদেশে আসে তার তারপর চারবার তার সাথে আমি থাইল্যান্ডে সময় লাগাই তার নাম আমার ইহুদি নামী জিজ্ঞাস করতে তোমাদের নামাজে মুসল্লি কয়জন হয় আর জুমার নামাজে মুসল্লিক কয়জন হয় আমি তাকে জিজ্ঞাসা করছি যে জুমার ফজরের সাথে তোমার সম্পর্ক কি তোমার কি সম্পর্ক আবার চিন্তা করলাম তার সাথে ঝগড়ায় জড়ানো ভালো হবে না আমি তার কাছে বাস করি আমি মুসলমান সেই হুদি আর আল্লাহ রসুলি বলতে সবচেয়ে মুসলমানদের বড় দুশন এই আরবিতে একটা প্রবাদ আছে আত্মীয়ুল আরাবি সবচেয়ে উত্তম বাসা হলো আরবি আত্মাবুল ইয়াদ ইয়াদুল চাইনি সবচেয়ে কর্ম থাক হইল চাইনিজ যেটা দিবেন ওইটাই বানায় দিয়া দিব আর চায়না কি জিগায় জানেন আমাদের লেনদেন আছে তো ফোন করলে মালের দাম কত টাকা ওই কয় টাকা বানাই দিয়া দেব তোমার চিন্তা করতে হবে এই বলে আতিয়া দিয়া দু ও আসল উকুল উকুল আলি হুহি সবচেয়ে খারাপ বলছে পার্সেন্টেজ হিসাবে দেখা যাবে মহাজ্জেন আর ইমাম সাহেব আছে ঠিক না ইমাম সাহেব বেচারা চাকরি না পড়ায় যে বকুলি মহাজ না দিয়া যে বকুলি ঠিক না তখন ইহুলি আলেম বলতে ইদান থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে যতই চিল্লাও আর যতই কিছু দেখাও বিজয়ের পালা শুরু এখনো হবে না দাওয়া তো সব লিখ মসজিদ ঘর মসজিদ আল্লাহর ঘর যেদিন আর সংখ্যায় কত নাই কেননা ইহুদিরা তাদের কাজের জিনিস রাখে কাজের জিনিস অকাজের দিতে সব মুজা দিতে এটা তাদের কাজের জিনিস ঠিক না হ্যাঁ এই জন্য স্থান কিতাব এটার বদলা দেওয়ার জন্য মেহেনা আমাকে ওই জিনিস অর্জন করতে হবে যদি আমি খালা মালা সফলতা পাইতে চাই বুঝে আসতে আমার কথা আ। তাহলে যদি বুঝা থাকেন বলেন কে কেয়ার আসেন হিমত বলেন যদি বুঝা এসে থাকে বুঝা গেল এখনো বুঝে আসে নাই দাঁড়ায় বলেন দাঁড়ায় বুঝা গেল এখনো বুঝে আসে নাম লেখো কি নাম হাক আল্লাহ কবুল করেন হ্যাঁ বাবার নাম কি আরো বলি ভাই আরো বলি আরো বলি কি কাজ দুনিয়ার কোন জিনিসের ভিত্তিতে আলাদা